কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত যাত্রাপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলত্ময় বরকতময় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম পত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুব কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায় কেরামদের নিকট থেকে কোরআনে করিম এবং হাদিস নববি সাল্লাহ আলাইহাল্লামের আলোকে আল্লাহ রবুল আলমিনের দিনের বিভিন্ন বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ পর্যায়ে এসে করিম এবং হাদিস নবী সাল্লাহ আলহাসাল্লামের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলমিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই মধ্যরজনীতেও বসে থাকার যে মহান রব্বল আলীন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা এই পর্যন্ত ওলামাই ক্যারাম যে আলোচনাগুলো করেছেন आलोचनागुलल करी आलहमदुल्ला आजकल सम्मेलन सफल और सार्थक हो इनशाल्ला सर्वशेष और आलोचना बसी दीर्घायित ना कर समय भार आलोचनार जो विषय वस्तु आगे पोस्टारे दे এই বিষয়ের আলোকে দু একটি কথাবার্তা বলে আলীনের কাছে দোয়া করি আল্লাহ সুবাহ এমন কিছু কথা বলার এবং শোনার আমাদেরকে তৌফিক দিন যেই কথাগুলো আমাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণে আসবে এবং আমলের মানার নিয়েতে আল্লাহ রব্বুলা আলমীন আমাদের সবাইকে শোনার এবং বলার তৌফিক দিন সকলে বলি আমিন আমার সম্মানিত ভাই ও বোনেরা আমার আলোচনার বিষয়বস্তু শির এবং বেদাত দুটি গুরুত্বপূর্ণ বিষয় যেই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য অনেক দীর্ঘ সময়ের দরকার কিন্তু আমরা সময় অল্প সময়ের মধ্যেই এই দুইটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব এই জন্য বিস্তারিত আলোচনা না করে এই দুইটি বিষয় সম্পর্কে আমাদেরকে একটু সামান্য ধারণা লাভ করা যে আসলে এই দুইটা জিনিস কি जिन क्षतिकर दिका जिन जी कर मुस्लिम भाई बोन जो करें तो असुविधा की सरिक चीन एवं बेदात छिना सरिक बेदात के, के अपछंद करी घृणा करी कौन सरिका बेदात चिंते समाजे प्रचलित बहुल प्रचलित कैकटी बेदात उदाहरण दिए चेष्ट कर इंशाला प्रथम आसिक सिड़िक का जिनिस ग्रहण कर रोकणल क्या माशाला आज के श्रोता आलहमदुल्ला बोझा जा মোটামুটি আলহামদুলিল্লাহ সব জানেন আমাদের জানা কথাগুলোই আলোচনা করব। আমরা নতুন কোন কথা আলোচনা করব না সব আমাদের জানা জিনিস জানা করলে মানতে সুবিধা হয় মানতে সহজ হয় এজন্য জন্য জানা জিনিসগুলারই আমাদের আলোচনা তাহলে ইসলামের রোকনয়টি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই পাঁচটি রোপনের কথা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন একটি ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি জিনিসের উপরে পাঁচটি বিষয়ের উপরে এক নম্বর বিষয়টা হলো সাক্ষ্য দিতে হবে দুটি কালেমার সাহাদা পেশ করতে হবে প্রথম কালিমাটা হলো ইলাহা ত এই কালেমা এই কালেমার সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য কালেমা ওহম্ম যেটাকে আমরা একসাথে একত্রিত করে বলি ইলাহা। সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আল্লাহর একজন বান্দা ইসলামের মধ্যে প্রবেশ করেন এই দুটি কালেমা সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামের বাহিরে এই দুটি কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে আমরা ওই ব্যক্তিটাকে এই সাক্ষ্যটা দেয় এই কথাটা বলি আপনি বলেন এই ঘোষণা দেন আসাদু আল্লাহ প্রথমে যে কালেমাটার সাক্ষ্য দি ওই কালেমার ভিতরে আমরা দুইটা শব্দ যোগ করি আসাহু আল্লাহ ই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো নাই ক্ষমতার ক্ষেত্রে তার মালিকানার ক্ষেত্রে তার সৃষ্টির ক্ষেত্রে তার নামের ক্ষেত্রে তার সিফাতের ক্ষেত্রে এবারতের মালিক হওয়ার ক্ষেত্রে एकम्रवार क्षेत्र शब्द जदि जो कराला बंदा इमानदार होते এই জন্য প্রত্যেক মুমিনকে প্রত্যেক মুসলিমকে ইসলামের ভিতরে ঢুকতে হইলে এই কালেমার সাক্ষর মধ্যে বলতে হবে। এই তহিদ যদি না থাকে মুক্ত ইমানের ঘোষণা যদি না থাকে আল্লাহর কোন বান্দা বান্দাবান্দি মুমিন হইতে পারে না মুসলিম হতে পারে না এই কালেমার ভিতরে সিরেকের কথা বলা আছে কারণ তার কালেমার ভিতরে আছে ওয়াহদাহু লা বুঝতে গেলেই আল্লা বান্দা আল্লাহর রে বান্দি সেরেক কি জিনিস বুঝে ফেলবে আমরা আমাদের দেশে যখন কোরবানি আসে বিশেষ করে তখন একজনে একটা আবার কেউ একটা আবার কেউ একটা গরুর মধ্যে দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে একটা গরু কোরবানি করি যখন একাধিক মানুষ একটা গরুর মধ্যে কোরবানিতে অংশগ্রহণ করি তখন বলি যে আলমিনের করছেন। আল্লাহ রব্লা আলমিনের ক্ষমতা আল্লাহ রব্লা আলমিনের মলকিয়ত আল্লাহর আলমিনের মালিকানা আল্লাহ রব্লা আলমিনের পরিচালন ক্ষমতা क्षेत्र प्रजोज हवा नाम सम्पृक्त क्षमता गु गलिगुल्ला निर्दिष्ट हवा जो रकम नाम हलोिद एटार नाम हलो एककट नाम हलो एकक जो विच्छुति घटे যে কোন একটা ক্ষেত্রে যখন বাক করা হবে এই জন্য ওলামাইকার বিভিন্ন ভাবে সিরকের সংজ্ঞা দিয়েছেন তর মধ্যে প্রসিদ্ধ সংজ্ঞা হলো সংক্ষিপ্ত এবং প্রসিদ্ধ সংজ্ঞা হলো সিরক হলো তাকে অংশীদার করা গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলা হলো কি গাই মানে আল্লাহ ব্যতীত যত ফের আছে এই সবগুলা হইল আল্লাহ রব আলমিনের মালিকানার ক্ষেত্রে আল্লাহ রব ক্ষমতার ক্ষেত্রে अल्लाह रबुलर परिचालनार्तरेत पवर क्षेत्र मालिकाना सबार नाम हलोरिक नाम हलोरिक विपरीत जो जिनार नाम तौहित আল্লাক ভাবে নির্ধারণ করা এই জন্য আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব আলমিন বলেন আপনি বলে দিন আল্লাহ হইলেন আহাদ আল্লাহ হলেন একক আল্লাহ কিন্তু বলেন নাই যে বলে দিন যে আল্লাহ ওয়াহেদ ওয়াহেদ মানি হলো এক আর আহ হল করা যায় এককে করা যায়। অর্ধেক হয়। একের চারিভাগের এক ভাঘ হয় একের তিন ভাগের এক বাঘ হয় একের তিন ভাগের দুই ভাগ হয় এককে বিভিন্ন অংশে দশমিক দিয়ে শূন্য দিয়ে বিভিন্ন কিছু দিয়ে বাক করা যায় কিন্তু একক যেই জিনিস একক জিনিসকে টোকরা যায় না একক জিনিস বাঘ করার কোন পরিচয়টা দিয়েছেন রাসুল আপনি বলেন আল্লাহ হইলেন আহাদ আল্লাহ হইলেন একক আল্লাহ হইলেন একক সমস্ত ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রবীন্দ্র হইলেন একক অর্থাৎ আল্লাহ কিছু কে কোন কিছুকে কোন ক্ষেত্রে বাক করার সুযোগ বাক করা হবে তখন সেটা হয়ে যাবে সে একজন মমিনের মূল কাজ একজন মমিনের মূল দায়িত্ব তিনি যে ইমান এনেছেন এই ইমান উপরে এই ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ মৃত্যু পর্যন্ত যদি এই ইমানের উপরে এই ইসলামের উপরে ইমান ইসলাম গ্রহণ করার পরেও লোকটা জাহান নামি এই জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হইল ইমান উপরে মৃত্যু পর্যন্ত এস্তেকাম থাকতে হয় ইমানের উপরে মৃত্যু পর্যন্ত কত মানুষ ইসলাম গ্রহণ করেছিলাম যে মানুষগুলা মৃত্যু পর্যন্ত এস্তে কামত থাকতে পারে নাই ওই মানুষ হয়ে গেছে মুনাফেক ওই মানুষগুলাকে আল্লাহ রব আল বলে দিলেন ইসলাম গ্রহণ করেছিলামের সাথে কালেমার সাক্ষ্য দিয়েছিল ইমানের সাক্ষ্য দিয়েছিল কিন্তু তারপরে ও জাহান নামের নিম্ন স্তরে চলে গেছে কারণ হল মৃত্যু পর্যন্ত ওই ইমানের উপরে ওই ইসলাম এই এজন্য আল্লাহ রব আলিন কোরআনে কালিমে বার বার মুমিনদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তো খাফো تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ অধূন রাহ বলার পরে এই আল্লাহর আল্লাহরে মৃত্যু পর্যন্ত আস্তে থাকা লাগবে যদি তুমি মৃত্যু পর্যন্ত আস্তে কামত থাকতে পারো মৃত্যুকালে আল্লাহর তার সামনে অবতীর্ণ হয় আর বলতে থাকে আল্লাহ তাখাফু তাহ জান ও আল্লাহর বান্দা কোনো বয় করিও না কোনো চিন্তা করিও না আমরা এসেছি যেই সুসংবাদ যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ রব আল করেছেন সোহান তাহলে একজন মমিনের মূল কাজ ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে বলবৎ থাকা এবং মৃত্যুর সময় ইমানটা নিয়ে কবরে যাওয়া ইমানটা রেখে যাওয়া যাবে না ইমানটা সাথে নিয়ে যাওয়া লাগবে কারণ মানুষ মৃত্যুর পরে আরো অনেকগুলা স্টেশন অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হবে মৃত্যুর সাথে সাথে জান্নাতে ঢুকবে না मृत्युर अतिक्रम कर जानना पाना ते पोछा पर्त हाथे इमान पासपोर्टा थका लागू না আল্লা রসুল সালিসাম দোয়া শিখাইছেন আল্লাহ আলাল ইসলাম আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রাখবেন যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন ফ আহ ইহি ইসলাম আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকার ইসলামের উপরে এসে হাজির হয়ে যাবে আমাদের মৃত্যু দিবেন ফত আলাল ইমান আমাদের মৃত্যুটা ইমানই মৃত্যু দিবেন আমাদের ইমানের উপরে মৃত্যু নসিব করবেন তাহলে মরতে হবে ইমান নিয়ে মরতে হবে কি নিয়ে নিয়ে। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা এই নিয়ে পৃথিবীতে বেছে থাকতে গেলে ইমানটা নিয়ে কবরে যেতে হলে এই ইমানকে সবসময় হেফাজত করতে হবে ইমানকে সংরক্ষণ করতে হবে ইমানের যত্ন নিতে হবে ইমানের কোন রোগ ব্যাধি যাতে ইমানের মধ্যে ঢুকতে না পারে সে লাগবে। সবসময় সবচেয়ে বড় মারাত্মক জটিল রোগ হইল সিরিক ইমানকে ধ্বংসকারী ইমানকে নষ্টকারী ইমানকে বিনষ্টকারী এক নম্বর রোগের নাম হলো সিরক क्ति जदि दुनियात पाएक इन अधिकारी যে লোকটা আমরা অনেকে মনে করি লম্বা পাগড়ি থাকলে জুব্বা থাকলে দাড়ি থাকলে মনে হয় লোকটা হেদায়ত পাই গেছে কয়ে দেখো লোকটা আগে কত খারাপ ছিল এখন কত ভালো হয়ে গেছে হেদায়ত হয়ে গেছে পায়ামা পরে লোকটা দেখো কত সুন্দর হেদায়ত হয়ে গেছে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে কিন্তু আল্লাহর জমিনে এমন এমন আল্লাহর বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা আছে लम्बा दगड़ी नामिकत चेहरा बेषभूषा जो जो अमल करा हक ना केंद क्त ना बुजते हेदायत पाएं मुक्त वाला ना ती वाला हम जो टुपी वाला हम जो जुब्ब वाला हक जो आमदार हक ये हेदायत पे कथा ना ये अल्लाह रबुल आलमीन कथा সোরাশি নম্বর আয়ত আল্লাহ রবীন্ন ঘোষণা দিয়েছেন আল্লাহ রবিন আল্লাহ যে কিন্তু তার ইমানটাকে জীবনে কোনো দিন জুলুমের সাথে মিশ্রিত করে নাই জুলুমের সাথে ইমানটাকে মিশায় নাই এই জুলুম মানে কি লোকমানের তেরো নম্বর আয়াতে এর তাপসি রয়েছে খবরদার জীবনে কোনদিন আল্লাহর সাথে শেখ করিও না কে বলছিলেন লোকমান আলাই সবচেয়ে বড় জুলুম খালি জুলুম না জুলমে অজিম মহান জুলুম আল্লাহা আকবর সাথে ইমান মিশে নাই ইমানটা সেরেক মুক্ত ছিল আল্লাহ রবিন বলেন এই মানুষ গুলাই আল্লাহ রবিনের পক্ষ থেকে নিরাপত্তা পাবে সুভানা এবং বোনেরা আজকে সারা দুনিয়াতে সমগ্র পৃথিবীতে নিরাপত্তাহীন একটা জাতি আছে সেই জাতির নাম মুসলমান সারা দুনিয়ার কোথাও তাদের নিরাপত্তা নাই मार्डिया सारा दुनिया मध्य लक्ष्य चीन दिखे तकान फिलिपाइन तकान सारा दुनिया तकान एक जी मार खाई অথচ আল্লাহর সারা পৃথিবীর নেতৃত্ব থাকবে আমাদের হাতে আল্লাহ রবীন্দন বলছেন তুমুল আলা কুম তুমিন আল্লাহ রব বলেন ওয়ালা তাহিনু ও बंदा मन मराश होना दुश्चिंता करो ना कोसानी नलाओना सारा दुनिया नेतृत्व दीबा तुम्हरा सारा दुनिया मध्य विजयी होबा तुमरा ইমানা হইতে হবে ইমানওয়ালা হতে হবে তবে আমার বাড়িরা ওই ইমানটা সেরেকওয়ালা ইমান বেদাতা ইমান হলে হবে না সেই ইমানটা বিশুদ্ধ ইমান সেক মুক্তি মুক্ত ইমান সেই ইমানটা শাক মুক্ত ইমান হতে হবে আল্লাহর ইনকুন্ত যদি এরকম ইমানা হও সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তোমরা ততদিন পর্যন্ত মুসলিমদের বয়ে সারা দুনিয়া থর করে কাঁপছে যখন মুসলিমের ইমানের ভিতরে সেরেক ঢুকেছে আস্তে আস্তে মুসলমানের শক্তি দুর্বল হয়েছে নিরাপত্তা দিবেন ততক্ষণ যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তাদের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবে না যতক্ষণ পর্যন্ত তাদের ইমানটাকে সেরেক মুক্ত রাখবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিরাপত্তা দিবেন কিন্তু না। এজন্য আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে নিরাপত্তা নাই বরং মুস্রিকদের চাইতে সিরিকের ক্ষেত্রে আমরা বেশি আগাম নামে মুসলমান নামে আহালে সুন্নত নামে সুন্নি নামে আহালে সুন্নত জামাত বিশাল বিশাল পরিচয় কিন্তু কামে আহালে সেরেক কামে আহালে বেদাত আকিদায় আহালে সেরেক আকায় আহালে বেদাত কিন্তু জোর গলায় দাবি আমরা সুন্নতর অনুসারী আহালে সুন্নত আখেরাতেও আল্লাহ রব্বুল্লাহ আলমিনালা ইমানদারদেরকে নিরাপত্তা দিবেন না বেদাত ইমানদারদেরকে আল্লাহাক নিরাপত্তা দিবেন না আল্লাহ রবাহিনা দিচ্ছেন বলেন আল্লাহ রবাহিন ইচ্ছা করলে একজন মমিনের সমস্ত গুণা আল্লাহ রাখি আল্লাহ আল্লাহ রবীন্দন ক্ষমা করবেন না মারা গেলে ওই গুণা আল্লাপ ক্ষমা করবেন না তাহলে আখেরাতে তার নিরাপত্তা নেই আল্লাহ রাহ আলমিন বলতেছেন যদি কোনো ব্যক্তিকে আমাদের ময়দানে আমার সামনে হাজির হয়েছে একটা করে নাই তুহ লিহা মা আল্লাহ রবাহিন বলতেছেন আমার এই বান্দা যেই পরিমাণ গুনা নিয়ে যেই পরিমাণ পাহাড় পরিমাণ গুণা নিয়ে আমার সামনে হাজির হয়েছে আমি আল্লাহ রবীনেরো সেই বিশাল বিশাল পাহাড় পরিমাণ নিয়ে। আমি আমার বান্দার সাথে করব মাধ্যমে গুণা তার যত বড় আল্লাহর মা হবে তত বড় সোহান আল্লাহ গুনা যদি ওই হিমালয় পাহাড়ের মতো আল্লাহ রব্লা আলমিনের মাঘ পেরাতো হিমালয় পাহাড়ের মতো যদি হয় ঐহুত পাহাড়ের মতো আল্লাহর মাফ আল্লাহ তো হবে সাথে মত করা যাবে নাহীন মারা গেলে আল্লাপাক ইচ্ছা করলে সব গুণ আল্লাহ করে দিবে এজন্য জন্য ময়দানে এক ব্যক্তির বিশাল বিশাল আমল আমল বিশাল, বিশাল আল্লাহর সামনে হাজির করা হবে। দেখা গেল এই আমল হিসাব নিকাশ করে আল্লাহর বান্দা জাহান নামে সাব্যস্ত হয়ে গেল তার আর বাঁচার কোন উপায় নাই আল্লাহ রবাহিন বলবেন বান্দান নিরানব্বই দপ্তর নিরানব্বই বলিয়ম আমল নিয়ে যেখানে কিছু হয় নাই আর একটা কালিমা দিয়ে আমার আর কি হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন তখন তাওহীদের কালেমাটা আল্লাহ রবীন্দিন বের করে দিবেন আল্লাহ বল সামনে কিছুই মনে হবে না আল্লাহ তাও হিদের কালেমাটা এত ওজন এত ভারী এটার সাথে আর কোন কিছুর ওজন সমান হয় না। জন্য আল্লাহ রসুল দুইটাই তৌহিদের কালেমা আল্লাহ রত ভারী মিজানের মধ্যে দিলে যেখানে তৌহিদ দিলে আল্লাহ থাকে তো নিরাপত্তা নাই সেরেক থাকলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রব্বুল মায়েদার বাহাত্তর নম্বর আল্লাহ আল্লাহের সাথ করেন আমি আল্লাহর সাথে আমি আল্লাহ তার জন্য আমার জাম্নাতকে হারাম করে দি আপনারা দেখে কিছু কর না কি বলতে হবে বিল্লাহ এটা জিকিরের মজলিস সোভান আল্লাহ বলবেন আল্লাহামদুল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন না বক্তা করবে না আল্লাহ রসুল সাল্লাম বয়ান করতেন আর মাঝখান দি করতেন না এই সবাই চিল্লাইয়া কন আকাশ বাতাস কাপাই কন সোভান আল্লাহ এটা নবী সাল্লাম জীবনে কোনদিন এইভাবে বলেন নাই এটা যখন কোরআন পেশ করা হবে তখন বক্তা শ্রোতা সবাই শুনবে আর আল্লাহর জিকির উচ্চারণ করবে নিজের থেকে বলবে সোহান আল্লাহ নিজের থেকে বলবে আল্লাহ আকবার নিজের থেকে বলবে না এটা অর্ডার দিয়ে দিয়ে বলাতে হবে না আমাদের অভ্যাস হয়ে গেছে না কয় না বে ঠিক জিজ্ঞেস করলে ইমানে চলে যাবে আল্লাহর কথা ঠিক না বেঠিক যাচাই করার অধিকার জমিনের কারক আল্লাহামের কথা জমিনের কেউ ঠিক বেঠিক করার জন্য মানুষের সামনে তুলে ধরা ইমান চলে আল্লাহ আল্লাপাকে স্পষ্ট করে বলছেন এবং আল্লাহ রসোল্লাহ কোন সিদ্ধান্ত দিয়ে দিলে কোন দিলে কিছু বলে দিলে কিছু অর্ডার করলে দুনিয়ার কোনো মুমিন পুরুষেরওতিয়ার নাই কোনো মুমিন নারীরও এখতিয়ার নাই আল্লাহ আলাদা আলাদা করে বলছেন ওয়ালা কানিমিনাত কারণ আল্লাহ যদি মোমিন বলতো তো মহিলারা বলতো আমাদের গ্রহণ করবে কি করবে না ঠিক না বেঠিক ভালো না খারাপ এটা যাচাই বাসাই করার অধিকার কারণ আমার আল্লাহ বলছেন মুমিন বলবে ঠিক কিন্তু আমি ইমাম হোসেনের কথা ঠিক ও হইতে পারে বে হতে হইতে পারে ইমাম মালিক রহমতাই নী সালামের কবরের সামনে দাঁড়ায় দাঁড়াই বলতেন কিছু যায় আসে না আমি ইমাম মালেক যত বড় ইমাম না কেন আমি ইমাম মালেকের কথা গ্রহণ করতেও পারো নাও করতে পারো কোনো অসুবিধা নাই প্রত্যাখ্যান করার অধিকার জমিনের কারণায় আমার নিজের বক্তব্য আমাদের কথা মানুষ ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে নাও করতে পারে আমার ভাইয়েরা এবং বোনেরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর সাথে যদি কেউ করে যে ভাইটা দেখবেন জীবনে নামাজ পড়ে না তারেও জিজ্ঞাসা করে দেখবেন ও ভাই আপনি কই যাইতে চান জান্নাতে না জানান নামে কে আমি জান্নাতে যাইতে চাই আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে আমি কল্পনা সৌরালের বেয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয় জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান নামে আসলাম তারা বলবে কল মুসল্লিদাহান তাহলে এমন মানুষ নাই যে জাহান নামে যাই তো চায় কিন্তু আল্লাহ রবা আলমিন বলে দিচ্ছেন বান্দারে যদি একটা সেরেক করো আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাত হারাম করে দিব জান্নাত হারাম নিরাপত্তা নাই আমল নিয়ে গেলাম সাথে সেরেক নিয়ে গেলাম কিছু সেরেকও নিয়ে গেছি আবার কিছু আমল ও নিয়ে গেছি আমল মানে অনেক আমল খালি আমল আর আমল আমল আর আমল নামাজের আমল নিয়ে গেছি রোজার আমল নিয়ে গেছি হজের আমল নিয়ে গেছি আমল নিয়ে গেছি জাকাতের আমল নিয়ে গেছি কত আমল কত আমল নিয়ে গেছি বস্তায় বস্তায় ট্রাকে ট্রাকে খালি আমার আমল কিন্তু তার সাথে আমার কিছু সেরেক ও আছে আল্লাহ রবীন্দিন সমস্ত নবীদেরকে আম্বিয়া আলাই সালামদেরকে লক্ষ্য করে জানাই দিছেন সৌরা ৬৫ নম্বর আয়াত আমি আপনারেও জানাই দিতেছি আপনার আগে যত নবীর আসল দুনিয়ায় ফাটাইছি সবাই রে কথা জানাই দিছি যদি আমি আল্লাহর সাথে এক समस्त बर्बाद अटलान्ट महासागर मे गोटा बी शुद्ध ड़े दीबें पुरा अटलान्ट महासागर पानी विषक्त हो जाए कारण আল্লা রসুল সাল্লা নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আমার আপনার মতো খালের মতো হলো মহাসাগরের মতো আমল নবিরাসলদের আমল আর আমাদের আমল কি এক নেই এ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় এরকম মহাসাগরের মতো আমল যদি হয় বান্দা একটা সেরে করলে তোমার সমস্ত আমল বরবাদ এত আমলেরও কোন আমার কাছে মূল্য নাই যদি একটা সেরে করা তাহলে আমার ভাইরা এবং বোনেরা বুঝতে পারলাম সিরিককারীর দুনিয়াতেও নিরাপত্তা নাই আখারাতে নিরাপত্তা আল্লাহ বলেন যেই লোকটা সেরেক মুক্ত হইতে পারছে এই লোকটা হেদায়ত প্রাপ্ত মানুষ সোহান আল্লাহ তাহলে যে সেরেক মুক্ত হইতে পারছে সেই হেদায়েত পাইছে আমরা এই দেশের অধিকাংশ মানুষ এখনো হেদায়ত বুঝি না আমরা দেখা যায় একটা লোক সেরেক করতেছে তাও কই আল্লাহ যে লোক কবরের সামনে শেষদায় পড়ি রয়েছে কবরের খাদেম কিসের খাদেম মানুষ খাদেম হইব মসজিদের মানুষ খাদেম হইব মাদ্রাসার কিন্তু বাংলাদেশে কবরের কোন খেদমতের দরকার কবরস্থানে মানুষ যাবে কবরস্থানের সাথে মানুষের সম্পর্ক থাকবে একটা সেটা হলো কবর জন্য দোয়া করবে কবর জন্য দোয়া করতে যাবে কবর কবর গিয়ে কবর জন্য দোয়া করবে কবরস্থানে যত বড় দিনদার যত বড় মুতীন যত বড় সালেহীন যত বড় বুজুর্গ হোক না কেন মাই আমার জন্য কিছু করার পাওয়ার নাই কিছু করা যাবে নাহা রাহ করেছেন খবরদার কবরকে পাকা করা যাবে না কবরের করা যাবে না অর্থাৎ কবর দিয়ে কবর পাকা করা যাবে না কোন ঘর বাড়ি বানাইও না ওই কাদ আলাই খবরদার কবরের পাশে যাই বসি থাকিও না কবর বসি থাকার জায়গা না কবরের পাশে ঘর বাড়ি বানাই আস্তানা বানায় বসি থাকিও না নিষেধ করছি কারণ তোমাদের ভিতরে কবর কেন্দ্রিক সেরেকের অভ্যাস ছিল যখন ওই অভ্যাস দূর হয়ে গেছে সেরেক মুক্ত ইমান হয়ে গেছে এখন কবরস্থানে যাও যে আর মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে এজন্য কবর জেয়ারত করো তবে কবরস্থানে গিয়ে আড্ডা বানাই কবরস্থানে গিয়ে বসে থাকি না এটা বসে থাকার জায়গা না তাহলে যে লোকটা কবর স্থানের করার কাজে আছে। আমরা কয়েক খাদেম দেম সাহাভুর মানুষ মনে করে এই লোক আল্লাহর অথচ এই লোক একজন বড় ধরনের কি বড় ধরনের সেরিক দেখছেন কবরের সামনে যাই সাজদা করে অথচ আল্লাহ রব্বাহ আলমিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন একমাত্র আল্লাহ রব্বাহ কে সাজদা করার জন্য আল্লাহ রব্বাল আলমিন একমাত্র আল্লাহকে সাজদা করার জন্য বানাইছে এই জন্য সমস্ত শিশু যখন দুনিয়াতে আসে শিশুর পা আগে আসে না মাথা আগে আসে আল্লাহকে ডুবতে হয় এই জন্য মায়ের পেট থেকে প্রত্যেকটা শিশু সেজদারত অবস্থায় জমিনে আসে আল্লাহর জমিনে ডুবা জমিনে আসবা আল্লাহ আল্লাহ করে বলে দিয়েছেন সূর্যকে সাজদা করিও না চন্দ্রকে সাজদা করিও না চন্দ্র সূর্যের মত আমার যত মাখ লোক আলমীনকে যিনি সমস্ত কে সৃষ্টি করেছেন সুহানার মালিক একমাত্র আল্লাহ রব আলম কিন্তু বাংলার অসংখ্য না বুজার কারণে কবরের সামনে যায় চেষ্টা করে জীবিত লোকের দুনিয়া তো এই কথা যে কয় ইমান শেষ আমল ও শেষ আমও গেছে সালাও গেছে কারণ বলতে হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ফিরা লাগব ইমান ও খালি হইব পকেট ও খালি হইব কারণ যারা ইমান সোর তারা মানুষের পকেটের দিকে নজর রাখে আগে ইমান খালি করার আগে পকেট খালি করে পকেট খালি করে তারপরে তারপরে যারা টাকা এগুলো বের করতে ব্যর্থ হইলে পরে যায় আঘাত করে আগে যদি আঘাত করে ফেলা তো ওগুলো তো সহজে বের করতে পারবে না এজন্য ইমান ছোটেরা আগে পকেট খালি করে তারপরে ইমান খালি করে কিন্তু আল্লাহ যে লোক মুক্ত থাকে এই লোকটাকে আল্লাহ বলছে তাহলে হেদায়ত পাইতে হইলে হেদায়ত প্রাপ্ত বান্দা হইতে হইলে সেরেক মুক্ত জীবন যাপন লাগবে জান্নাত পাইতে হইলে সেরেক ছাড়তে হবে আমল ঠিক রাখতে হলে আমল টিক হলে সেরেক মুক্ত হইতে হবে তাহলে কয়েকটা সেরেকের উদাহরণ আমরা বলি আমাদের সমাজে সেরেক আছে কি নাই একটা দুটা না সেরিক আর সেরেক সিরিক আর সেরেকের কারখানা সেরিকের ফ্যাক্টরি চতুর্দিকে তাকাইলে সিরিক আর সেরেক আমাদের আকিদার মধ্যে সেরেক আমলের মধ্যে সেরেক আমাদের আখাকালে অসংখ্য সেরেক আছে জমিনে এমন মুসলমানও আছে যে মুসলমান মনে করে আল্লাহ রব আলিন আর আল্লাহ রসুল সাল্লা একই জিনিস এই আকেই দা সের কি আকেইদা আবার কেউ কেউ কয় শোন আল্লাহ রব্বুল আলমিন জমিনে প্রকাশ করার ইচ্ছা করলেন ইচ্ছা করার পরে তখন তিনি নবী সালামের সুরতে আত্মপ্রকাশ করছেন কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায় মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায় এই আকেইদা কি সের কি আকেইদা কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ রব আলিন যেমন গায়েব জানে না আলমুল্ল গায়েব অন্যানের কি আকৃদা কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাহ সব জায়গায় হাজির নাজির এই আকৃদা কি সের কি আকেইদা কেউ বিশ্বাস করেন এইরকম আকৃদার ভিতরে বিশ্বাসের ভিতরে অসংখ্য সেরে আমাদের সমাজে বিদ্যমান আছে এরপরে আমার বাইরা বঙ্গবনের আমরা দেখি আমরা অনেকে প্রকৃতির ক্ষমতা বিশ্বাস করি প্রকৃতির ক্ষমতা কই যে দিন অনেক বৃষ্টিটা হয়েছে রোডটা আজকে ভালো হওয়ার কারণে এই কাজটা হয়ে গেছে মানে প্রকৃতির বিভিন্ন ক্ষমতা বিশ্বাস করি এই প্রকৃতির ক্ষমতা বিশ্বাস ও সেরে প্রকৃতির কোন ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে प्रकृतर आवर्तने सबकिछ जा प्रकृतने सब ध्वंस प्रकृतिबादी তারপরে অলক্ষণে কুলক্ষণে বিভিন্ন ইমান করতে হবে আল্লাপাক আমাদেরকে সেরেক মুক্ত তাওহিদি ইমান করা তৌফিক দান করুন দ্বিতীয় বিষয় বেদাত বেদাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার অনেক আলোচনা আছে बेदात। जिन जे नतून जिन आगे नमुना नहीं मान नमुना विन नतून जिन नतन एहदास যেমন আল্লাহ রব আলমিন আল্লাহর একটা সিফাত আল্লাহর একটা নাম ব্যবহার করছেন বাদির আর আল্লাহ হইলেন আসমান আর জমিনের বাদির বলছেন রাসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিনার রসুল আপনি বলে দিন আমি কোনো নতুন রাসুল না আমার আগে অনেক রাসুল দুনিয়াতে আসছে আমি মা কুন্ত না তুতলা এক নম্বর কথা হলো বেদাৎ হইল নতুন আবিষ্কার নতুন জিনিস বেদায়ত হইল কি নতুন জিনিস নতুন নতুন সাল্লাম এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই নবীলাম এর সাহিরও করেন নাই তা ইন করেন নাই তে তাও করেন নাই এইরকম নতুন জিনিসের নাম হলো কি বেদাত এই জন্য আল্লাহ রসুল সালাম বলছেন এই মোহদাস ওকুল্লা বেদাত হি আর দলা সমস্ত বুমরাহ মানুষকে জাহান নামে নিয়ে যায় তাহলে প্রথম কথা হলো এই নির্ধারণ করেন নাই এইরকম জিনিস ভালো মনে করে সবাবের নিয়তে নতুন করে বানাইলে এটা হয় কি বেদাত আচ্ছা এবার কথা হলো তাহলে তো নতুন অনেক জিনিস আছে সবকি বেদাত সব বেত আপনা এই যে মাইক এটা তো নতুন এটা তো নবী সাল সালামের যুগে ছিল না নবী সাল সালামের যুগে যে কোরআনে কারিম ছিল ঐটার মধ্যে তো জবর পেশ ন এগুলো ছিল না নবী সাল্লাহ সালামের যুগে তো বোখারি শরীফ মুসলিম শরীফ ছিল না আমরা মাদ্রাসা পড়ালেখা করি কামাল পাশ করি দাউরা পাশ করি মাস্টার পাস করি এইরকম পড়ালেখার সিস্টেমও তো ছিল না তাহলে তো সব বেদা নাকি কেন বেদাত না খেয়াল রাখতে হবে দিনের জন্য দিনের উপকরণ যদি নতুন নতুন আবিষ্কার হয় এটার সাথে বেদাতের কোন সম্পর্ক নাই মানে এগুলো দিনের ভিতরের জিনিস না এগুলো হলো দিনের জন্য মসজিদের মধ্যে টাইলস প্যান এসি যা লাগানো হচ্ছে দিনের জন্য কমানো যাবে না কিন্তু এবাদতের জন্য এবাদতের উপকরণ হিসাবে বাড়ানো কমানোর মধ্যে বেদাতে কোনো সম্পর্ক তিন নম্বর বেদায়তের কোনো দলিল নেই বেদাতের কোনো দলিল থাকলে বেদাত হয় না দলিল থাকলে মনে রাখতে হবে বেদাত হয় না দলিল নাই এই জন্য এটা ভেদাত দলিল হয়তো এমন দলিল যেই দলিল নিজের বানানো দলিল বা বিকৃত ব্যাখ্যার দলিল তাও বেদাত হতে পারে কিন্তু অরিজিনালি কোরআন এবং শহীদ হাদিসের কোনো দলিল থাকবে না বেদাত হইতে হইলে এই জন্য দেখবেন কোন কোন ভাইয়েরা কোনো কোন সময় বলে যে যখন আপনি বলবেন যে ভাই এটা বেদাত কাজ বেদাত দলিল নিয়ে আস দলিল দেখাও কোন হাদিসে পাইস এটা বেদাত কোন কিতাবে পাইছো এটা বেদাত বেদাত যদি হাদিসেই থাকতো কিতাবেই থাকতো দলিলেই থাকতো তাহলে কে আর এটা বেদাত হইত এটা হাদিসে নাই এটা কিতাবে নাই এটা দলিল নাই এই জন্য এটা বেদাত আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে সামনে যে দোতালা সুন্দর একটা বাড়ি ভাই এই বাড়িটা কিন্তু আমার না আপনারা বললেন যে শাহ আপনার না বাড়িটা সুন্দর কথা ভালো কথা কোন দলিলের আমার কাছে কোনো দলিল আছে কবলা আছে খতিয়ান আছে কিচ্ছু নাই বলেই তো বাড়ি এটা আমার না যদি আমার কাছে দলিল থাকতো কবলা থাকতো খতিয়ান থাকতো তো বাড়ি এটা তো আমারই হতো কিন্তু আমাদের মূর্খতা জাহালত এত বিস্তার লাভ করছে এখন বেদাত করলেও বেদাতের দলিল খুঁজে কয় এটা কোন হাতিছে ফাইসো কোন কি দেবে ফাইস এটা বেদাত হইলে দলিল দেখাও বেদাতের দলিল আসবো কোথা থেকে বেদাত হইলেও যেটার কোন দলিল নেই মানে রাস্তার মোট চার দিক থেকে রোড আসছে আপনি ওখানে গাড়ি নিয়ে গেছেন যাওয়ার পরে আপনি ইচ্ছা মতো গাড়ি চালায় চলে যাওয়া যাবে না এখানে যে সিগন্যালের দিকে তাকাইতে হবে গাড়ি নিয়ে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পর আগে দেখতে হবে এই আবাদতটা সিগনালটা কি এই আবাদতের কোনো দলিল আছে কিনা যদি দলিল থাকে গ্রিন সিগন্যাল বাস আমি আবাদত করা শুরু করবো দলিল নাই থেমে যাব। এটাকে বলা হয় তাওয়াক্কোয়া প্রত্যেকটা মানে দলিলবিহীন কোন আল্লাহ না বললে আল্লাহ নিজের থেকে বানাই বানায় কোনো আবাদত করলে আল্লাহ সেটা কবুল করেন না বেদাত করলে কেয়ামতার দিন নবী সাল সালামের পাওয়া যাবে না নবী সাল্লাহামের কাউসারের পানি পাওয়া যাবে না বেদাতিকে নাম বলছেন পূর্ণ দল আলার নামে লাগবে এই এবং আমার নতুন কোন যত এবাদত আছে এগুলো ছেড়ে দিতে হবে এগুলার নাম বেদাত এগুলো আমরা অনেক আবাদত এরকম করি যেগুলার কোনো দলিল নেই আমরা অনেক নতুন নতুন জিকির নতুন নতুন জিকির পদ্ধতি সিস্টেম করতে করতে দৌড়াই স্টেজে উঠে গেছে এরকম কোন নমুনা পাইছেন কোনোদিন কথা কয় না নবীর জিকির করতেছেন এক সাহাবি দৌড়াই এসে নবী সাল গলা ধরে ফেলছে নবী সাল্লামের জামা নিয়ে টানাটানি শুরু করছে নবী সালামের সামনে শুরু করছে নবী সালামের সামনে লাভ মানি না সাহাবাইকার এই জাতীয় জিকির করেন নাই তাইলে এগুলো আমরা বানাইছি পরবর্তীতে আমরা বিভিন্ন জন এরকম জিকির তৈরি করতে বিভিন্ন এগুলা বানাইছি সুতরাং এগুলো ছেড়ে দিতে হবে কি বেদাত আল্লা রসুল যেই পদ্ধতিতে জিকির করেছেন হাম্বুল রহমতুল তারা যেই পদ্ধতিতে জিকির করেছেন ওই পদ্ধতিতে কেমন পর্যন্ত জিকির করতে হবে এর বাহিরে করলে এগুলা দেখতে যত সুন্দর মনে হোক দেখতে যত হকানি মনে হোক ক্ষেত্রে নবী সাল ইসলাম সাহাবাইকাম যে দরুদ পড়েছেন আমাদেরকে শিখাইছেন ওই দরুদ কি আমি বানাই বানায় বিভিন্ন ধরনের দরুদ পড়লে এগুলা হয় কি প্রত্যেকটা এবাদতের মধ্যে আমাদের কিছু বাড়তি আছে কিছু কমতি আছে কোনো জায়গায় ভালো মনে করে আমরা বাড়াই দিছি কোনো জায়গায় ভালো মনে করে কমাই দিছি দেখেন আজানের দোয়া এই মাঝখান দিয়ে একটা লাগাই দিছে মানে ভালো মনে করি একজনে ঢুকাই দিছে বাস আমরা তো মনে করতেছি এত বড় বুজুর্গ উনি বলছে উনি কি আর না যাচাই করে বলছেন নাকি তারপরে হল আল্লাহ আল্লাহ সালাম কিয় সালাম অথচ এটা কিন্তু তারপরে দেখবেন আজানা এটাও নাই মূলদোয়ার মধ্যে নাই এটার সংযুক্ত করে দিছে তারপরে ইমাম শাহি ইমাম মালিক ইমাম এই সকল ইমামেরাও এই নিয়ত জানতেন না এজন্য কোনো কোন কিতাবে এই নিয়ম নাই কিন্তু বাংলাদেশে গড়ে ঘরে আছে নিয়ত করতে হয় নিয়ত পড়া লাগে না নিয়ত করা লাগে করতে হয় তারপরে এরকম কোন দোয়া নবিস যদিও দোয়াটা সুন্দর কিন্তু সুন্দর হইলেওটা বেদার কারণ আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবাই এরকম দোয়া শিক্ষা দেন নাই জিনিস আলহামদুলিল্লাহ এখন সারা দুনিয়া ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তির যুগ এখন এগুলো জানা একেবারে সহজ এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ওয়েবসাইটে গেলেই অনেক সুন্দর সুন্দর বই পেবেন ইসলাম হাউস ডট এখানে গেলে সুন্দর সুন্দর বিভিন্ন বই পাবেন এই বইগুলো পড়লেই কোনটা কোনটা বেদাত সব চিহ্নিত করা আছে কোনটা কোনটা হাদিসে নাই সব চিহ্নিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কোন মানুষ এই কথা বলার সুযোগ নাই যে আহারে এটা তো বুঝি নেই এটা তো জানি নাই এটা যে সুন্নত না এটা যে বেদাত কারণ বেদাতবো কোন লাভ তো হবেই না এগুলো সব বাতিল তো হবেই হবেই বরং উল্টা জরিমানা হবে পরীক্ষা যদি দুই ধরনের পরীক্ষা আছে এক ধরনের পরীক্ষা দিয়ে আমরা দশটার মধ্যে পাঁচটা ঠিক হয়েছে পাঁচ পাইছি পাঁচটা আর পাঁচ পাইনি এটা আরেকটা পরীক্ষা আছে আপনি উল্টা বুল এটা লিখছেন কেন এই জন্য আরেক নাম্বার কাটা যাবে এরকম পরীক্ষা আছে না। যে আপনি বুলিটা আনসার করলেন কেন এই জন্য আপনার কাটা যায় কেন বেদাত উল্টা আপনার শাস্তি হইব এই বেদাত থেকে সাবধান বেদাত থেকে দূরে থাকতে হবে বেদাত গুলো দেখতে অনেক সুন্দর মনে হয় শুনতে অনেক সুন্দর মনে হয় শুনতে অনেক মজাদার লাগে কিন্তু যত সুন্দর হোক ইন্দ্রা আহ হাসানা যদিও মানুষেরা এটা হাসানা মনে করে সুন্দর মনে করে কারণ বেদাত দেখতে তো হাসানা মনে হয় বলে তো বেদাত আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ আমাদেরকে এই ফেতনার যুগে সময় আল্লাহ আমাদেরকে সমস্ত সেরিক থেকে সমস্ত বেদাত থেকে মুক্ত থাকা তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সেরেক মুক্ত তাও হেদিমান নিয়ে একটু বেশি আমিনের একটু আদেশ এটা একটু আমার সম্মানিত বায়ু বোনেরা আল্লাহ রব্বুল আমাদের সবাইকে সেরেক মুক্ত তাহিদ ইমান বেদাত মুক্ত করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকের এই মাহাপিলে যা শুনেছি যা আলোচনা করেছি আল্লাহাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এই এলাকাবাসীর উপর আল্লাহ রাহ আলমিন রহমত নাজিল করুন এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ তৌহিদ বুঝার সুনার সেরিক বেদাত বুঝার আল্লাহাক তৌফিক দান করুন দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহাক আমাদেরকে ইমানের সাথে দান করুন আমিন অনেক ভাই আমাদের কাছে দোয়া ছেয়েছেন আল্লাহাক সকলের নাক মাকুলো পূরণ করে তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন দোয়া করার জন্য আল্লাপাক তাকে সেরাতে মুস্তাকিমের হেদায়ত দান করুন আল্লাপাক তাকে মুক্ত তাহিদ ইমান বেদাত মুক্ত সৈন্য আমল করার তৌফিক দান করুন আল্লাপাক তাকে সঠিক সেরাতের বুজার জানার আমল করা তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহাক তাকে হাজাত তৈবা দান করুন আমরা যারা আছি আমাদেরকে আল্লাহাক সকল বিপদাপদ আপদ অসুস্থতা থেকে আল্লাপাক হেফাজত করুন